উম্মুদার রাজেল্লাহ তাল্হাতে বর্ণিত তিনি বলেন একবার আবু দর্দার রাজ্লাহু তাল্লাহু ভীষণ রাগান্বিত অবস্থায় আমার নিকট এলেন আমি জিজ্ঞেস করলাম কিসে তোমাকে রাগান্বিত করেছে তিনি বললেন আল্লাহর শপথ মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উম্মতের মধ্যে জামাতে সালাত আদায় বাদ দিয়ে তার তরিকার আর কিছুই দেখছি না